زباب الرجاء والناس قد رخلوا وبدت أشك إلى مولاي ما أجد نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم فيه ميتا আল্লাহতালা বলেন যে একে অপরের গিবত করো না তুমি কি চাও যে তোমার মৃত ভাইয়ের গোষ্ঠ খাবে গিবত করা হলো তার লাশের গোষ্ঠ পচা গোষ্ঠ এগুলো খাওয়া এত বড় একটা ঘৃণিত বিষয় গিবত করা অথচ আমরা এটাকে অনেক আনন্দের সাথে গ্রহণ করি বলেন যে আমাকে যে রাত্রিতে নিয়ে যাওয়া হয়েছে আমি দেখেছি কিছু লোক তাদের নখ গুলো হলো তামার আর এই নখ দিয়ে তারা নিজেদের চেহারা খামছায়া খামছায়া গুষ্ঠ উঠাইতেছে নিজের চেহারার থেকে খামছায়া কি করতেছে গুস্ত উঠাইছে আমি জিজ্ঞেস করলাম যে এই লোকগুলো কারা তখন আমাকে বলা হলো যে আল্লা দি না লোহ মান্ন তারা হইলো ওইসব লোক যারা মানুষদের গুস্ত লোকদের গুস্ত খেত অর্থাৎ তাদের সম্মান নষ্ট করতো গিবত যারা করতো তারা গিবত কিসের নাম গিবত হইল কারো ব্যাপারে এমন আলোচনা করা যেটা সে যদি শুনে তাহলে তার কাছে খারাপ লাগবে তার অগুচরে এমন আলোচনা করা যেটা সে শুনলে তার কি লাগবে খারাপ লাগবে এটাকে কি হয় গিবত এর দ্বারা ওই ব্যক্তির হক নষ্ট করা হয় একজন মুসলমানের আরেকজন মুসলমানের সাথে সম্পর্ক হবে হিতাকাঙ্ক্ষিতার কিসের হিতাকাঙ্ক্ষিতার মানে তার ভালো চাইবে রসুল সাল আলহাম বলছেন যে দিনদারির সারমর্ম হইল ভালো চাওয়া যে মানুষদের ভালো চাইবে সে আসলে দিনদারির মধ্যে আছে সে ভালো যে ভালো চাইবে না সে কিসের মধ্যে নাই দিনদারির মধ্যে নাই যদি আমির হয় সে তার মামুরদের কি চাইবে ভালো চাইবে কেউ যদি মামুর হয় তাহলে সে কি চাইবে আমিরের ভালো চাইবে দিনের সারাংশ হইল কি ভালো চাওয়া অন্যের কল্যাণ কামনা করা মঙ্গল কামনা করা আর বিশেষভাবে রসল্লাহ আলী সাল্লামের উম্মতের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন কুমতুম হাইরা উম্মাতিন উখ্রিজাত তোমরা হলে শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে তোমাদের উদ্ভব হয়েছে তোমাদের আবির্ভাব হয়েছে মানুষের কিসের জন্য উপকারের জন্য কিছু মানুষ এমন আছে তারা যেখানে থাকে যতদিন দুনিয়াতে বেঁচে থাকে তাদের উচিলায় ভালো জিনিসগুলোর কি হয় রাস্তা খুলে তারা ভালো জিনিসের চাবি আর খারাপ জিনিসের জন্য তারা তালা তারা যতদিন থাকে খারাপ বিষয়গুলো কি হইতে পারে না মাথা চাড়া দিয়ে উঠতে পারে না বিবতটা হয় কেন বিটা হয় হল যে ওই ব্যক্তির ভালোটা আমার কি লাগে না ভালো লাগে না এই জন্য তাকে কোনোভাবে হেয়া করা তুচ্ছ করা এটা আমার কাছে ভালো লাগে তাহলে এটা কি হিতাকাঙ্ক্ষিতা হলো মানুষের ভালো চাওয়া হলো দিনের সারমর্ম ছিল কি হিতাকাঙ্ক্ষিত এই দিনের সারমর্মটাই আমি হারাই ফেললাম তাহলে এইভাবে কি আমি দিনদার থাকবো আরেকজনের ভালো চাইতে পারি না আমি আমি কি দিনদার থাকবো দিনদার থাকবো যে অন্যের ভালো চাইতে পারবে সেই দিনদার থাকবে ব্যাপারে রসোসাল অনেক সতর্ক করেছেন মধ্যে এসেছে যে এক ব্যক্তি হাসরের মাঠে উঠবে অনেক নে কামল নিয়ে পাহাড় পরিমাণ ন্যাক আমল নিয়ে বিভিন্ন প্রকারের ন্যাকামল তার জমা শেষমেশ হিসাবে দেখা যাবে সে কাউকে গালি দিয়েছে কাউকে একটা থাপ্ত দিয়েছে কারও গীবত করেছে কারও অপমান করেছে কারো ব্যাপারে অপবাদ দিয়েছে কারো কথা দুজনের মধ্যে লাগাইয়া দিয়া ঝগড়া লাগাইছে এই সমস্ত অপকর্মগুলো করার কারণে যাদের ক্ষতি করছে দুনিয়ার মধ্যে এইভাবে তারা তার কি নিয়ে যাবে জান্নাতেরূন্য হওয়ার কারণে উপযোগী হবে জাহার নামে তো জাহার নামে নিয়ে যাওয়া হবে এত মারাত্মক রিবত সাধারণত যার করা হয় ক্ষতিটা তার বেশি হয় না যে করে ক্ষতিকার হয় হয় যার করা হয় সে যদি না জানে যে আমার গিবত করা হয়েছে না না হয়েছে তার তো কোনো কষ্ট হয় না হয় সে জানলে তার কষ্ট হবে যদি না জানে তার কোনো কষ্ট হবে না কিন্তু যে করছে তার নাকামল গুলো কার আমল নামে যাবে যার গিবাদ করছে তার আমল নামে এখন যদি গিবত এই পরিমাণ হয় যে তার নেকামল দিয়ে গিবতের পরিমাণ কি হয় নাই শেষ হয় নাই তাহলে যার কিবোধ করছে তার বদ গুলো যে গিবোধ করছে তার আমল নামার মধ্যে দেওয়া হোক আষাঢ়ের মধ্যে আষাঢ়ের মাঠের মধ্যে তারে দিয়ে দেওয়া হোক যার গিবত করা হলো তার কি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে আর যে গিবত করলো আর কি হয়েছে এই করা এটা যেমন মারাত্মক বলছেন তারা মিথ্যা কথা শুনে এবং হারাম হারাম খাওয়া এটা কি না না জায়েজ হারাম খাওয়া কত মারাত্মক হারাম খাওয়ার সাথে আল্লাহ একই শ্রেণীর অপরাধ হিসাবে উল্লেখ করছেন আলী কাজী তারা কি শুনে মিথ্যা কথা মিথ্যা কথা শোনা জিবত শোনা এই সমস্ত খারাপ কথাগুলি শ্রবণ করা এটাও কি হারাম শুধু যে নিজে বলা হারাম এটা না। কিগুলো করা যদি এমন আলোচনা শুরু করে দেয় কোনো মজলি তাহলে সেই আলোচনা পারলে বন্ধ করা আর নতুবা সেই মজলিস ছেড়ে দিয়ে কি করা উঠে চলে যাওয়া সেখানে আর বসে না থাকা তারা যদি এই কথা ছেড়ে অন্য কথা না বলে আর এই খারাপ কথার মধ্যেই থাকে তাহলে সেখানে বসার কি অনুমতি নেই সেখানে আর কি করে থাকা যাবে না বসে থাকা যাবে নাকে বলে গিবত বলা হয় যে কারোর মধ্যে বাস্তবে যদি দোষ থাকে সেই দোষটাই কি করা আলোচনা করা এইটা আলোচনা হইলে তার কাছে এটা না লাগবে না এটার নামে কি এক রসুল সালাম কে জিজ্ঞেস করছে যে আমি যদি তার বাস্তব দোষ আলোচনা করি তাহলে কি গিবত হবে রসুল সাল্লাম বলছেন যে তাইলেই তো গিবত হবে আর যদি এমন দোষ আলোচনা করো যেটা তার মধ্যে বাস্তবে কি নাই আরো মারাত্মক আরো মারাত্মক এমন আমাদের সময়ের মধ্যে অনেক এমন আছে যে গি করে আর বলে যে তার সামনেও আমি এটা বলতে পারবো সামনে বলতে পারবে এই সাহস আছে এই কারণে গিবত করলে এটা কি হবে না কি বত হবে আর সামনে যদি বলে তাকে অপমান করার জন্য যদি বলে তাহলে কি গোনা হবে না তাহলে একজন মানুষকে কি করা হলো অপমান করা হইল তাহলে বোঝা গেলো কারো কোনো দোষ আলোচনা করার কোনো কি নাই সুযোগই নাই শুধু আলোচনা করতে পারবে কে ইসুল্লাহ জাহরা বিশ্ব ইমিনাল কাউল খারাপ জিনিসগুলোর প্রকাশ করা আলোচনা করা এটা আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালা কি করেন না পছন্দ করেন না ভালোবাসেন না কেউ যদি মাজুম হয় নিজের জুলুম থেকে বাঁচার জন্য বিচার যদি কোন ওখানে চাইতে হয় তখন সে যারা বিচার করতে পারবে যারা সংশোধন করতে পারবে তাদের কাছে গিয়ে বিষয়টা কি করা যায় বলা যায় কিসের জন্য না অপমান করার জন্য ওই ব্যক্তিকে ছুটো করার জন্য বলতে আসছে কথা এতটুকু শুধু অবকাশ আছে কেউ জুলুম করছে তার জুলুমের কি দেওয়া হবে বিচার দেওয়া হবে এটার প্রতিকার চাওয়া হবে রসুল্লা নিজে বলেছেন রসুল সাল্লা সংশোধনকারী ছিলেন না কেউ কোন দোষ করলে এটা সংশোধন করে দেওয়ার সবচেয়ে বড় উপযোগী ব্যক্তিকে রসুল সাল্লা রসুল সাল্লাহামা বলেছেন যে তোমরা আমার কাছে তোমাদের কারো দুষ কি করো না আলোচনা কারণ কারো দুষ আলোচনা করলে তার ব্যাপারে আমার মনটা কি হবে ছোটো হয়ে যাবে সংকীর্ণ হয়ে যাবে আমি তাকে কি মনে করতে থাকবো দোষী মনে করতে থাকব তার ব্যাপারে আমার মনটার মধ্যে কি থাকবে একটা কালিমা থাকবে একটা দাগ থাকবে আমি তোমাদের থেকে দুনিয়ার থেকে এইভাবে বিদায় হইতে চাই যে কারো ব্যাপারে আমার মনের মধ্যে কোনো কি নাই দাগ নাই আমার মনের মধ্যে কোনো কারো ব্যাপারে খারাপ ধারণা চিন্তা কল্পনা নেই আমি এইভাবে যেতে চাই তাহলে সমাজের মধ্যে কি খারাপ গুণওয়ালা মানুষ আসে না রাসুল বলছেন যে আমি এগুলো জানতে চাই কি করতে চাই না রাসুল সাল যদি না জানেন তাহলে সংশোধন করবেন কীভাবে সে কথা না রাসুল সাল্লামকে আল্লাহ তালা কোরআন দিয়েছেন আল্লাহ হাদিস দিয়েছেন এমন একটা ব্যবস্থা দিয়েছেন মানুষের মধ্যে কি কি রোগ হবে মৌলিকভাবে এই সবগুলো রসুল সাল্লা রোগের চিকিৎসা তাহলে আমাদের জন্য কি ব্যক্তিগত ভাবে মানুষের দুর্গুন জানা জরুরি দুষগুলি জানা জরুরি আর জানতে পারি যেন আমি সেই গুনে কি হইতে পারি গুণান্বিত সে যদি বাস্তবে দোষী হয়ে থাকে তার দোষের সংশোধনের প্রয়োজন থাকে সেটা কে জানে আল্লাহ জানে না এ জানে আল্লাহ জানে এই জন্য আমাদেরকে কারো কি বানানো এই জন্য কারোর দোষ তালাশ করা এটাও কি নাই তালা বলছেন যে করোনা দোষ কি করতে নাই তালাশ করতে নাই খুঁজতে নাই যে সে দোষ করলো না। আবার অনেক সময় চুপমেরা বসে থাকে দেখি সেই দোষটা করে কিনা রেকর্ড করবো এইগুলো কি চর্চা সবার পেটের ভিতরে কি আছে ময়লা আবর্জনা আছে না এই ময়লা আবর্জনা নিয়ে নামাজ করিনা আমরা ভালো ভালো এসে যাই না তুরান্ত লত করি না কিন্তু এটা যদি পেটের থেকে বের করে এরপরে এটা নিয়ে চলা হয় যাবে আরে আছে না নাই ভিতরে থাকা যদি চলাফেরা করা হয় নামাজ কালাম করা হয় হবে না হবে না কিন্তু এটা যদি বের করে তারপরে চলাফেরা করা হয় চলাফেরা করা যাবে সবাই ভিতরে দুষ্ট্রুটি কি আছে কিন্তু এটাকে বের করা আমল সম্পর্কে কি করেন জানেন বিচারক কি আমি না আল্লাহ তাহলে যিনি বিচার করবেন তিনি জানেন আর কারো জানার দরকার আছে আর কারো জানার কি নাই এই আমরা কারো কি করব না আমরা চুপ থাকবো এই দোষের চর্চার আমরা কি হয়ে যাব সেখানে বসা থাকবো না কথা বলার জায়গা অনেক কমে যাবে না মুখটা অনেক বেঁচে যাবে মুখটা কি যাবে অনেক বেঁচে যাবে কথাগুলো কিন্তু কি রেকর্ড হয় এই কথাগুলো আমল প্রত্যেকটা কথা আমাদের কি হচ্ছে রেকর্ড হচ্ছে হাসরের মাঠে এগুলো আমার আমল হিসাবে আমার সামনে আসবে কথা আমি কি প্রয়োজনে বলেছি না অপ্রয়োজনে বলেছি কথাটা কি সত্য বলেছি না মিথ্যা বলেছি কারু গিবত করেছি না কারোর নিন্দা করেছি কারোর মধ্যে ঝগড়া বাধা দেওয়ার চেষ্টা করেছি না কি করেছি আর একটা হলো আরো মারাত্মক বিষয় হল যে না একজনের কথা আরেকজনের কাছে গিয়া কি করা লাগানো কেন দুইজনের মধ্যে কি সৃষ্টি হয় জগরাস সৃষ্টি হয় বলেছেন কথা এক ঘরে শুনছে সেটা বাইরে নিয়ে প্রচাষ করে বন্ধু বান্ধবের একজনের থেকে শুনছে এটা অন্য জনের কাছে গিয়ে এটা বলে উমুকে তো তোর ব্যাপারে এই কথা বলছে উতীত হলো যে দুইজনের মধ্যে যদি দ্বন্দ্বের অবস্থার সৃষ্টি হওয়া যায় তাহলে দ্বন্দ্ব কি করে দেওয়া মিটাইয়া দেওয়া দ্বন্দ্ব মিটাইয়া দেওয়ার জন্য মিথ্যা কথা বলারও রকি আছে অনেক ক্ষেত্রে অবকাশ কেউ যদি দুইজনের মধ্যে ঝগড়া মিটাইয়া দেওয়ার জন্য মিথ্যা বলে এটাকে মিথ্যাবাদী বলবে না এ লোককে কি বলবে না মিথ্যাবাদী বলবে না ঝগড়া মিটানোটা এরা এত বড় ভালো জিনিস্তব কথা বলল এটা কি আল্লাহ যার সাথে ঝগড়া আসলে সে প্রশংসা করে নাই তারপরে তার সাথে গিয়ে কি বললাম সে তোমার কি করছে তাইলে তোমার শত্রুর ব্যাপারে মনের মধ্যে কি এসে যাবে দুর্বলতা এসে যাবে না আবার ওই শত্রুর কাছে গিয়া তোমার ব্যাপারে বললো যে সে তো তোমাকে ভালো জানে তোমার প্রশংসা করছে তার মনের মধ্যে আসবে তোমার ব্যাপারে ভালো একটা অবস্থা ধারণা এসে যাবে না শত্রুতা বাড়বে না কমবে এইভাবে এইভাবেও যদি বলে ঝগড়া মিঠায় দেওয়া যায় এটা এই মিথ্যাটাকে কি বলে না মিথ্যা বলে না অবশ্য এই ক্ষেত্রে সরাসরি মিথ্যা বলা উচিত না এমন কথা বলা উচিত যেটার অর্থের অনেক সম্ভাবনা আছে সম্ভাবনাময় বিষয় দিয়া বলে ফেলা উচিত যাই এখন নাম যে উল্টা সত্য বা মিথ্যা ঝগড়াটারে কি করে আরো দুজনের মধ্যে কি সৃষ্টি করে দে ঝগড়া সৃষ্টি করে দেয় এই জন্য হাদিস রসম সাল বলছেন যে নাম যে চুগুল ঘুরি কারি সে কোথায় যাবে নাতে যাবে না এইগুলি বেশিরভাগ হয় গ্রাম দেশে বিবাহ সাদীর ক্ষেত্রে যে কারো বিবাহের ব্যাপারে যদি কোন প্রস্তাব আসে তখন ওই যারা প্রস্তাব নিয়ে আসে তাদেরকে বিভিন্ন ধরনের খারাপ কথা শোনায় কিছু ঘটনা মানুষ থাকে এই লোকগুলোর ব্যাপারে হাতি এরা হয়ে যাবে না তো জানেন কি বলছেন আপনি ওদের পথের অনুসরণ করেন না যারা বেশি বেশি কি খায় কচম খায় কথা কথা কি খায় কিরা কচম অপদস্ত লাঞ্চিত যারা বেশি মিথ্যা কথা বলে তারাই তাড়াতাড়ি কি করে কচম করে কথা বলে তারা দোষ কি করে মানুষদেরকে দোষ দেয় এইজনের এই দোষ ধরে এই এইজনের এই দোষ ধরে যারা আসলে অন্যের দোষ বেশি ধরে সে নিজের দোষ কি করে না দেখে আমাদের কাছে একজনের কথা জনের কাছে লাগায় এক বন্ধুর কথা আরেক বন্ধুর কাছে গিয়ে কি করে লাগায় আল্লাহ তালা বলছেন এদের পথ আপনি অনুসরণ করবেন না আমি দুই ব্যক্তিকে খবরের মধ্যে দেখছি তাদের কি হইতেছে আজাব হইতেছে আজাব যে হইতেছে খুব মারাত্মক বিষয় তোমরা যেটাকে না তোমরা যেটাকে দুইটা বিষয় তাদেরকে আজাব হইতে আমি সে দুইটা কি একজনে থেকে সুন্দর মতো কি করতোনা পবিত্র হইতমিনাল বাউল পেশাবের থেকে সুন্দর মতো কি হইতো না অলাফেরা করতো একজনের কথা আরেকজনের কাছে গিয়ে কি করতো লাগাইতো মনে করছে আমি লাগাই দিলাম কিন্তু এডার দ্বারা সে নিজের কবর আজাব রে করছে নিজের ঘরের মধ্যে চাপায় এই জন্য আমরা কারো কথা কারো কার সামনে গিয়ে কি করব না লাগাবো না আর এই ধরনের কোন মজলিশ যদি কোথাও হয় তাহলে সেই মজলিসটা আমরা কি করব উঠে যায় কি আবহাওয়া রহমতুল্লাহ বলছেন যে আমি যদি গিবদ করতে চাই তাহলে আমি গিবত করব কার আমার মায়ের কার আমার মা কারণ আমার নে কামলগুলি কেউ যদি পায় তাহলে আমার মা পা অন্যের গিবোধ করলে তো কোথায় চলে গেলো অন্যের কাছে চলে গেল আর আমি যদি আমার মায়ের গিবত করি তাহলে আমার নাকামল কে পাইলো আমার মা পাইল কাজ এটা নিজের নেকামল কি হয়ে যায় অন্যের কাছে চলে যায় আর অন্যের বদামলটা যেটা আমি করলাম করলো না এটা নিজের ঘরে কি করে নিজের আমল নামে কি হয়ে যায় চলে আস সে দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে আনন্দ করছে সে আনন্দ সে করলো আর তার কি বোধ কর্তিটা কে নিয়ে নিলাম কত মারাত্মক না সে খারাপ করে আনন্দ ভর্তি করছে আর তার গুণাটা তার শাস্তিটা কে নিল আমি তো সেটার কোন আনন্দ ভর্তিও করলাম না শুধু কি করিয়া কি বোধ কত মারাত্মক বুক আমি কি বোধ নিজে কষ্ট করে আমি ন্যাকামল করলামের ফলটা আমি পাবো না কে পাইব যার কি করলাম সে পাইবো কত মারাত্মক বোকামি না সে আনন্দ করতে বদামল করে সেটার শাস্তিটা সে কি করলো নিজে নিয়ে নিল নগদ আনন্দ আনন্দটা সে পাইল না দুনিয়াওয়ালা দুনিয় ধ্বংস হল আখেরাত কি হলো এমন মারাত্মক বোকামি করা জন্য উচিত আর অন্যের নিজেদের পরস্পরের উচিতের দ্বারা নিজেদের পরস্পরের এই গালমন্দের দ্বারা আল্লাহ আল্লাহতালার দৃষ্টিতে কি হয়ে যায় তারা নিচু হয়ে যায় যারা পরস্পরের মানে একজনের আরেকজনের গালমন্দ করে ঝগড়া বিবাদ করে নিজেদের মেয়েদের দ্বন্দ্ব রাখে আল্লা আল্লাহর কাছে যদি দূরে সরে যায় নজর থেকে তাহলে সে কি অনুগ্রহ পাবে শান্তি পাইবে না বিপদে পড়বে আরে একটা শিশু আর মায়ের কুলে যদি না থাকে সে যদি আলগা যে দুই দিক দিয়ে পানি ওখানে যদি এটাতে সেরা দেওয়া হয় তাহলে ছোট বাচ্চাদের সেরা দেওয়া হয় সে বিপদের মধ্যে আছে না সুবিধার মধ্যে আছে যে কোনো সময় পানির মধ্যে ঢুকে গিয়া পানির মধ্যে পড়া মেরে দিতে পারে না আর যদি মায়ের কুলে থাকে সে হেফাজতে থাকবে না একটা বাচ্চা আল্লাহর নজর থেকে যদি কেউ দূরে থাকে সে কি হেফাজতের মধ্যে থাকবে না বিপদে থাকবে থাকবে বিপদের মধ্যে থাকবে আর আল্লাহলে ঝগড়া ঝাঁটি দ্বারা কি আল্লাহ থেকে করে আল্লাহ থেকে দূরে সরে এইভাবে তিলে তিলে তিলে তিলে ধীরে ধীরে আল্লাহ থেকে কি করে যাওয়া হইতেছে দূরে সরে যাওয়া হইতেছে তাহলে আমরা এই বিষয়গুলোর সাথে জড়িত হব আমাদেরকে হেফাজত করেন এই সমস্ত দেখি ঘু ঘু দেখি ঘি আর বাহান